বাংলা মানবতা সমাধান আলহদুলিল্লা রবীল আলমিন সলাাতামাল সঈদুলমুর সিন নবীনা মোহামদলা ও সাহেব আজমাইন মিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ ফকরবুল আলমিন মানুষের জন্য পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং মানুষকে আল্লাপাক রব আলমিন তারিবাদের জন্য সৃষ্টি করেছেন আর আল্লাপাকব এই মানুষের ক্যামতের দিনে হিসাব নেবেন সাল্লাত এবং সালাম নাজার হুপিনাল্লাহআ সাল্লামের উপর যিনি আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহর দিন মানব জাতি পর্যন্ত পৌঁছিয়েছেন আমরা করব সুরায়ে নাজিয়াদের সুরায় নাজিয়া এই সুরার নাম কারণ এই সুরার প্রথম আয়াতের প্রথম শব্দ হচ্ছে অ নাজিয়াত আল্লাহফাক নাজয়াতের শপথ করেছেন নাজা মানে ছিনিয়ে নেওয়া কেড়ে নিয়ে যাওয়া জোরে টানা এসব অর্থ হয় এখানে আল্লাহ ফাকর্বরের পাঁচটি বিষয়ের কসম করেছেন এই সুরার প্রথম দিকে পাঁচটি বিষয়ের আল্লাহ ফাকরবুল আলমিন কসম করেছেন এই সুরা হচ্ছে মক্কীরা আর মক্কীার বিষয়বস্তু আকিয়েদা সম্পর্কে বিষয়বস্তু যা অধিকাংশ ক্ষেত্রে আমরা জানতে পারি তো আল্লাহ ফাকরাবুল আলমিন এই সুর প্রথম দিকে বেশ কয়েকটি বিষয়ের কসম করেছেন পাঁচটি বিষয় আল্লাহ উল্লেখ করে কসম করেছেন আর এই বিষয়গুলির অর্থ কী তার সিরকি এ সম্পর্কে তার সিরকারদের দ্বিমত রয়েছে তবে অধিকাংশ তা সিরকাররা বলছেন যে এইসব হচ্ছে ফেরেস্তাদের বিভিন্ন অবস্থা বা বিভিন্ন গুণ ফের তাদের কথা আল্লাহ পাক রবুল্লা আলমিন এখানে উল্লেখ করেছেন ফেরেস্তাদের কসম করেছেন তো আল্লাহ পাক তার সৃষ্টির মধ্য থেকে যার ইচ্ছা চান আর যে সব বস্তুর চান তিনি শপথ করে থাকেন ফেরেস্তাদের মালায় আল্লাপাক শপথ করেছেন আর কেউ বলেছেন না এগুলি দিয়ে মালায়কা উদ্দেশ্য করা হয়নি বরং এগুলি দিয়ে তারকা রাজি উদ্দেশ্য করা হয়েছে তাহলে আল্লাপাক তারকার কসম করেছেন যেন আবার তৃতীয় মত হচ্ছে যে না এগুলি দিয়ে উদ্দেশ্য হচ্ছে যারা যোদ্ধা যারা অসরোহী এদেরকে উদ্দেশ্য করা হয়েছে যারা পাপীদের আত্মা নির্মমভাবে টেনে নিয়ে যায় নাজি আত টেনে নিয়ে যায় গার্কান ডুব দিয়ে গার্ক মানে ডুব ডুব দিয়ে মানে নির্মমভাবে। কাফের পাপিষ্টদের আত্মা ছুটো ছুটি করে পালাতে থাকি আসতে চায় না ফেরেস্তারা যখন বলে আল্লাহ পাকের গজবে আল্লাপাকের অসন্তুষ্টির দিকে তুমি বেরিয়ে আসো আল্লাহের আজাবের উদ্দেশ্যে বেরিয়ে আসো তখন ছুটাছুটি শুরু করে দেয় বেরিয়ে আসতে চায় না যেমন করিম সাল্লা সাল্লামের সহি হাদিসে রয়েছে সেই সময় টেনে জোর করে বের করেন ফেরিস্তারা ওই অবস্থাকে বোঝানো হয়েছে তা আর আমি আল্লাহ কসম এমন সৎ কর্মশীলদের আত্মা দ্রুত গতিতে গ্রহণ করে সহজভাবে বের করে তাহলে এই আয়া দ্বারা বোঝা যায় যে যারা সৎকর্মশীল মানুষ মমিন মানুষ আল্লাহির মানুষ তাদের আত্মা যখন গ্রহণ করেন ফেরিস্তারা খুব সহজভাবে তাদের কোনো কষ্ট হয় না এইরকমই যেমন কলসের পানি বের করতে কোনো কষ্ট হয় সহজে কলসের পানি কলসের মুখ খোলা থাকলে বেরিয়ে আসে আর ফেরেস্তারা সম্বোধন করে বলেন ইয়া ইয়ান না সত্য বা হে পাক পবিত্র হে প্রশান্ত আত্মা উখ রুজি এলা রিজওয়ানিল্লাহ ওরে হান তোমরা বেরিয়ে আসো আল্লাহ পাখের সন্তুষ্টির দিকে আসো জান্নাতের দিকে আল্লাহ পাকে নতের দিকে সহজভাবে বের করেন রহমতের ফেরেস্তারা লোকদের হাতে আর আমি আল্লাহ শপথ করছি ওই সব ফেরিস্তাদের যারা দ্রুত গতিতে সাতার কাটে সাবাহা মানে হচ্ছে সাতার কাটা সাতার কাটা পানিতে সাতার কাটাকে সাবাহা বলা হয় আর আকাশ পথে ওড়া বাহা বলা যেতে পারে ওইটাও যেন সাতারের মতো সেই জন্য তো আমি আল্লাহ শপথ করছি ওই সব মালায়কা ফেরেস্তাদের যারা দ্রুত গতিতে সাঁতার কেটে থাকে আকাশ পথে আকাশ থেকে নেমে আসে আল্লা পাকে নির্দোষ দ্রুত ছুটে আসে আবার আল্লাহ পাকের কাছে এরা রেপোর্ট নিয়ে যায় ফিরে যায় দ্রুত গতিতে ইত্যাদি কেউ কেউ বলেছেন যে দ্রুত গতিতে ফেরিস্তারা যে ছুটে যান বা সাঁতার কাটি এই সাঁতার কাটা বুঝানো হচ্ছে আল্লাহ পাক তারপরে সাবকা আর আমি শপথ করি সব ফেরিস্তাদের যারা আল্লাহর নির্দেশ পালনে ক্ষিপ্র গতিতে এগিয়ে যায় সাবাকা মানে এগিয়ে যাওয়া তো যেসব ফেরিস্তারা ক্ষিপ্র গতিতে আল্লা পাকে নির্দেশ পালনের উদ্দেশ্যে দ্রুত গতিতে এগিয়ে যায় সেসব ফেরে শপথ হয় তারকা তারকা আপন আপন কক্ষে যে আল্লাহ পাকে নির্দেশে চলতে রয়েছে এসব বোঝানো হয়েছে আল্লাহ আলাম। ফাল মুদির আমরা এবং আমি শপথ করি ওই সব ফেরিস্তাদের যারা কাজের ব্যবস্থা করে কাজ নিয়ন্ত্রণ করে আল্লাহ পাকেই নিয়ন্ত্রণকারী মোদাব্বেরুল অমুর কিন্তু আল্লাহ পাকায়ক বিভিন্ন দায়িত্বে কাজে লাগিয়ে রেখেছেন এটাও এক ধরনের নিয়ন্ত্রণ আল্লাহ পাকের পক্ষ থেকে সেই জন্য তাদেরকে হয়েছে। এই আল্লাহ পাক এই কসমগুলি করলেন কসম করার পরে কোন কথাটি বলতে চেয়েছেন এই কথাটি এখানে স্পষ্ট কোরআনের আয়াতের নেই উজ্জ্ব রয়েছে আহ যা আগের আলোচনা থেকে উপলব্ধ আগের আলোচনাগুলি শুনলেই বোঝা যাবে যে আল্লাহ কি বলতে চাইছেন এই জন্য তাফসির কারা এখানে লাতু আসুন না অবশ্যই অবশ্যই তোমাদেরকে ওঠানো হবে তোমাদের পুনরুত্থান হবে আর আল্লাহর সামনে উপস্থিত হইতে হবে জবাবদেহি করতে হবে হিসাব নিকাশ হবে এ কথা বলা হয়েছে তারপর আল্লাহা বলছেন যে ইয়মাতার জফুর রাজেফা যেদিন ভূমিকম্পন প্রকম্পিত হবে এই প্রকম্পিত হবে রাজেফা রাজেফা কি এটা হচ্ছে প্রথম সিঙ্গাই ফুক রাফিল আলি ইসালামের প্রথম সিংহার ফুককে বুঝানো হয়েছে যেমন কেউ যদি চেপে থাকে একজন চালাচ্ছে বা সামনে বসে আছে তার পিছনে যদি বসে থাকে ওকে রদিফ বলা হয় মহাজবিন জাবাল বলছেন যে আমি নবী সাল্লাহামের রদিফ মানে উঠের পিছনে বা গাধার পিছনে বসেছিলাম তৎপাওয়ার রা দেফা এবং তারপর আসবে আরেকটি ভূকম্পন অর্থাৎ এটি হচ্ছে দ্বিতীয় সৃঙ্গার ফুক যেই সিঙ্গার ফুকে সকলে জীবিত হবে আর বিচার দিবসে উপস্থিত হবে আর প্রথম সৃঙ্গার ফুকে পৃথিবী ধ্বংস হয়ে যাবে বেহুশ হয়ে পড়বে আর সবকিছু ধ্বংস হয়ে যাবে ও আজেফা আল্লাহা বলছেন সেই দিন হৃদয় ভয়ে ভীত হয়ে পড়বে মানুষ যে উপস্থিত হয় বিচার দিবসে সেই দিন মানুষের হৃদয় ভয়ে ভীত হয়ে পড়বি আল্লাহ পাক যাকে নিরাপত্তা দিবেন একমাত্র সেই নিরাপত্তা পাবে আল্লাহ পাক বলছেন যারা বিশ্বাস স্থাপন করেছে হয়েছে ইমান আহম বেজুল মিন আর তাদের ইমানের সাথে জুলমের সংমিশ্রণ ঘটায়নি জুলমের সংমিশ্রণ ঘটায়নি জুল মানে সবচেয়ে বড় জুলম শির সুতরাং সবচেয়ে বড় জুলুম শির্ফ থেকে মুক্ত ছিল রাসুল্লা সাল্লা সাল্লামের হকের ক্ষেত্রে জুলম করেনি মানে রাসুল্লাহ সালস্লামের অনুসরণ করতে হবে পুরো পুরোপুরি সব ক্ষেত্রে অনু শর্ত নেয় তার জন্য যে কেউ বলেছে না বলেনি কিন্তু শর্ত লাগিয়ে অনুসরণ করেছে অথবা নবীর তারিখা বাদ দিয়ে অন্য ভাবে আল্লাহ পাখের এবাদতবন্দি করেছে কোনো এবারবন্দি বিধাতির তারিখা অবলম্বন করেছে তারা জুলম করেছে বিধাতো জুল আজ ছাড়া জীবনে আল্লাহ পাকে ফরজ অজেবে ঘাটতি করা হচ্ছে জুলম বা ছেড়ে দেওয়া জুলম এইরকমই হারাম কাবিরা গুনা করা বা গিরা ছোট গুনায় খুব বেশি বেশি হয় গুলো সব জুলম সমস্ত পাপ হচ্ছে জুলম আল্লাহর বান্দাদের উপর আল্লাহর সৃষ্টির উপর অত্যাচার করা এটাও জুলম তো যারা জুলমের সংমিশ্রণ ঘটায়নি তাদের ইমানি জীবনে উলায়ক আল্লাহমুল আমন তাদের জন্যই সার্বিক নিরাপত্তা রয়েছে সার্বিক ক্ষেত্রে আপনি পাপমুক্ত হবেন জুল মুক্ত হবেন সার্বিক নিরাপত্তা পাবেন আংশিক আপনি পাপমুক্ত হবেন জুল মুক্ত হবেন তাহলে আংশিক নিরাপত্তা পাবে অর্থাৎ আপনার আসল ইমান আল্লাহ পরকালে ঠিক আছে আর আপনার দিন ইসলাম ভঙ্গ করেননি কিন্তু জীবনে অনেক পাপ করেছেন তাহলে জুলম আপনার জীবনে যেহেতু আছে সুতরাং আপনি পুরোপুরি নিরাপত্তা পাবেন না অহমহতা দুন আর এরাই হচ্ছে হেদায়তপুর তাল্লা বলেছেন তাহলে সেই দিন মানুষের অন্তর ভয়ে ভীত সন্ত্রস্ত হবে আফসারোহা খাশিয়া আর মানব জাতির দৃষ্টি সেই দিন অবনত হবে লাঞ্ছিত হয় বিশেষ করে কাফের মানুষ না ভবিষ্যৎ অন্ধকার যে আজাব শাস্তিগুলি হয়েছে নত হয়ে থাকবে আল্লাপা বলছেন আইনার দুদু হাফেরা এরা পৃথিবীতে বলতো আইন দুদু নাফিল হাফেরা আমাদের কি কি প্রথম অবস্থার দিকে ফিরিয়ে দেওয়া হবে তারা পৃথিবীতে বলতো অর্থাৎ পরকালকে বিশ্বাস করতো না পুনরুত্থানকে বিশ্বাস করতো না সুতরাং তারা বলতো কি আমাদের কি প্রথম অবস্থার দিকে আবার ফিরিয়ে দেওয়া হবে অর্থাৎ আমরা মরে যাওয়ার পরে আবার পুনরুথিত হবে আমাদেরকে আবার জীবন দেওয়া হবে আল্লাহর সামনে হাজির হতে হবে এই এইরকম এইদা কন্যা এইজাহেরা যখন আমরা পচা গলা হাড় হাডিতে পরিণত হবো কালু আর তারা বলতো এইটা যদি হয় তাহলে তো বড়ই ক্ষতি কিন্তু বিশ্বাসই করতো না ব্যাপার সময় বিরতি দিয়ে যা মানুষকে আখেরাত মুখী করে আল্লাহ চান মানুষ যেন আখেরাতে প্রতিযোগিতা লিপ্ত হয়ে যায়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 জানুন কেমন করে অর্জন করা যায় আল্লাহ বাংলাদেশে অন্ত্রী বাংলায় দ্বিধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন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 কার মাধ্যমে যা তাকে বলতে বলা হয় তিনি अब्दुर रजाक बिन यूसुफ डर अबू बकर मोहम्मद जक जहांगीर आलमीटल्लासल्लम कथाजे इतिब क्रम विकाश আমরা এই সুরার আয়াত আল্লাহ আল্লাপাক এরশাদ করছেন এরা পৃথিবীতে বলতো বা এরা বলে থাকে আর ইন্নাল আমার দুদিল হাফেরা মক্কার মুশরিক কাফরে সম্পর্কে আল্লাহ পাক এরশাদ করছেন যেহেতু সেই সময় রাসুল্লাহ সাল্লা প্রথম দাওয়াত শুরু করেছেন আর তারপরে যে কোনো অবিশ্বাসী যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয় কোন উত্থানে বিশ্বাসী নয় তাদের ক্ষেত্রে এক তারা বলে থাকে আর ইন্নাল আমার দুদনাফিল হাফেরা আমাদেরকে কি ফিরিয়ে নিয়ে আসা হবে প্রথম অবস্থার দিকে অর্থাৎ আমাদেরকে পুনরায় জীবিত করা হবে পুনরুত্থান আমাদের হবে আবার জবাবদেহী করতে হবে আজা কন্যা এজামানা যখন আমরা পচা গলা হাড় হাড্ডিতে পরিণত হয়ে যাব সরে গলে তারপরে আবার আমাদের কি উঠানো হবে এইসব কথা কেমন কথা কালু আর তারা বলত যে তিলকা ইজান কাররাত খাসেরা এইরকমই যদি হয় তাহলে এই ফিরে আসাটা বড় সর্বনাশা হবে কিন্তু তারা বিশ্বাস করতো না আসলে যে সর্বনাশা পুনরুত্থান বিনা ইমান বিনা আমলে আর গনহার বোঝা নিয়ে কিন্তু এরা বিশ্বাস করতো না এমনি ঠাট্টা বিদ্রূপ করত। ফাইন নামাহরাতু ওয়াহেদা আল্লাহ পাক বলছেন যে এই যে পৃথিবী ধ্বংস হয়ে কেয়ামত কায়েম হবে পাক বা পুনরুত্থান দিবস কায়েম করবেন সেটা হবে একটি বিকট শব্দ ফাইন নামাহাজরাতু ওদা বিকট শব্দ অর্থাৎ ইসরাফিল আলী ইসলামের সিংহার ফুকা আর এটা দ্বিতীয় ফুককে বোঝানো হয়েছে দ্বিতীয় যখন ফুক দেওয়া হবে কারণ তারপর এই শব্দ হতেই তারপরে তারা সকলেই ময়দানে আবির্ভূত হবে সকলেই সেখানে উপস্থিত হবে সাহেরা মানে খোলা ময়দান আল্লাহ পাকের এই হাসরের ময়দানে উপস্থিত হবে সকলে তাহলে এটা ছিল দ্বিতীয় সিংগার ফোক জাজ ওয়াহে আল্লাহ কাফের মুশরিকদের তরফ থেকে না এটা কোনো নতুন কথা নাই সমস্ত আমি আর সাথে এইরকমই খারাপ আচরণ করেছে আল্লাহ রেহিরা আর তোনো মুসা আলি ইসলামের ঘটনা কি তুমি জানো হেল আতা হাদি সোসা মুসা আলি সাল্লামের বৃত্তান্ত কি তোমার কাছে পৌঁছেছে তুমি জানো তার ঘটনা ইসনা যখন তার প্রতিপালক আল্লাহ দেখেছিলেন পবিত্রামক স্থানে আর সেখানে আল্লাহ ফাকর মুসা আলি সাল্লামের সাথে কথা বলেছিলেন এবং তাকে নবয়াদ দিয়ে সম্মানিত করেছিলেন আর বললেন তাকে ইজাহাবিফিরাওনা ইহু মুসা আলি ইসাল্লাম যখন ফিরে আসছিলেন তার শ্বশুরের দেশ মাদিয়ান থেকে স্ত্রীকে নিয়ে তখন আল্লাপাক ডাকলেন যে আসো ইন্নি আনা রব্বুক আমি তোমার প্রতিপালক আর সেখানে নবদ দিলেন আল্লাপাক তার সাথে কথা বললেন এই তুয়া নামক পবিত্র স্থানে আর তাকে নির্দেশ দিলেন ইজহাবলা ফিরাউন যাও ফিরাউনের কাছে যেটা ছিল সেই যুগের সবচেয়ে তো বড় সীমালঙ্গনকারী তাগুত নবী কালিম সাল্লা সাল্লামের যুগের ফিরাউন বলা হয়েছে আবু জাহালকে তুমি ফেরাউনের কাছে যাও ইন্ কারণ বড়ই বাড়াবাড়ি করেছে সীমা লঙ্ঘন করেছে ফাকুল এবং তাকে গিয়ে ভালো উপদেশ দাও এত সীমা লঙ্ঘন করেছে যে নিজেই প্রভুত্বের দাবি করেছে নিজেই দাবি করে আমি উপাস্য তারপর আল্লাহ তার সাথে ভালো ব্যবহার করতে বলেছেন উত্তম পন্থাই আল্লাহর দিনের দিকে আহ্বান করতে বলছেন ফাকুল তাকে গিয়ে বলে হাল্লা কাইলান তাজাক্কা হে রাজা আপনি কি পবিত্রতা অবলম্বন করতে চান আপনার কি পবিত্রতা অবলম্বন করাই আগ্রহ আছে ও আহাদিয়া কাইলা রব্বে কা এবং আপনাকে আপনার প্রতিপালকের দিকে আমি রাস্তা দেখাবো সুতরাং আপনি ভয় করবেন একটু ভয় করেন আল্লাহকে আমি কি আপনাকে ভালো পথ দেখাবো ফা রাহুল আয়াতাল কবুরাহ অতপর মুসা আলি ইসালাম তাকে বিরাট নিদর্শন দেখালেন বিরাট নিদর্শন হচ্ছে মুসা আলি সাল্লামের লাঠি যার দিকে এখানে ইঙ্গিত করা হয়েছে যে আল্লাহাকালামের হাতে যে লাঠি ছিল সেই লাঠিতে আল্লাপাকলৌকেন বড় সাফ হয়ে দ্রুত করে দিত তারপরেও ফেরাওন এবং ফেরাওয়ার অনুসারীরা বিশ্বাস করেনি আল্লাহ পরকালে তাহলে বোঝা যাচ্ছে যে মোজেজা দিলেই যে হিদায়ত হবে না মোজেজা পেয়েও অনেকে হতভাগা আছে যে তারা হিদায়ত হয়নি আর যাদের অন্তর খোলা আছে তাদের অন্তরে সহজেই আল্লাহ পাকের কথা ঢুকবে আম্বিয়ার রসুলগনের কথা ঢুকবে সুতরাং তারা হিদায়ত পাবে ফা ওয়া আসা কিন্তু এই ফেরাউন কি করলো অস্বীকার করলো মিথ্যা মনে করলো ওয়া আসা আর অমান্য করলো বিরুদ্ধাচরণ করলো সুম্মা আদবা ইয়াসা। অতপার্শে আল্লাহর বিরুদ্ধে জোর প্রচেষ্টা চালানোর উদ্দেশ্যে উল্টো পথে ফিরে গেল আদবারা আহ জোর প্রচেষ্টা চালানোর জন্য আল্লাহর বিরুদ্ধে সুতরাং সে লোকজনকে একত্রুতি করলো ফানাদা আর দাগ দিল ঘোষণা করলো কি বলে ঘোষণা করলো ফাকালা বলল বললো আনারব্য কোমল আলা আমি তোমাদের মহান ভু আমি তোমাদের সর্বশ্রেষ্ঠ রব আমি তো রব মূষা কোন রবের কথা বলে এ রবুবিয় দাবি করেছিল যা আমি রব তাহলে যেই ব্যক্তি নিজেকে রব বলে দাবি করে উপাস্য বলে দাবি করে এই যে সব ধর্মের নামে ভণ্ড রয়েছে যারা নিজের পূজোর দিকে নিজেকে সেচদা করার দিকে আহ্বান করে অথবা তাদের মতো যারা মানুষ দুনিয়া থেকে চলে গেছে তাদের কবরকে সেচদার দিকে আহ্বান করে তারা থগুত তারা সীমালঙ্ঘনকারী আল্লাহ ছাড়া অন্যের উপাসনা করা এটা সবচেয়ে বড় বাড়াবাড়ি আর তাগত মানে যে সবচেয়ে বেশি বাড়াবাড়ি করে সুতরাং যারা আল্লাহ ছাড়া অন্যের দিকে আহ্বান করবে উপাসনার জন্য উজর জন্য এটা সবচেয়ে বড় বড়ো বাড়াবাড়ি আল্লাহর হক নষ্ট করা আল্লাহ পাকের সাদ করছেন যে ফাহাশারা ফানা আদা এই ফেরাউন একত্রিত করল লোকজনকে ফানাদা লোকজনকে জমা করে সকলকে শোনাবে ফানা আদা আর সে ডাক দিল ঘোষণা দিল যে আনা রব্য কোমল আমি তোমাদের মহান প্রতিপালক আমি তোমাদের লালন পালন করি আমি তো আমি দেশবাসীকে খেতে দিই এই সব সংশয় তার মধ্যে ঢুকলো যে মেশরের লোকজনকে ভাতা দি আমি খেতে দি আমি সুতরাং আমি রব হয়ে গেলাম ফা খাদ আলাল আখেরাত আল উল্ পরিশেষে আল্লাহ তাকে আখেরাত দুনিয়ার আজাবে পাকড়াও করলেন নাকা আলাল আখেরা আখেরাতের আজাব এবং উলা প্রথম অর্থাৎ আখেরাতের তুলনায় প্রথম হচ্ছে ইহ জগৎ দুনিয়ারও আজাব আল্লাহ দিলেন যে ডুবিয়ে ধ্বংস করলেন তাকে আর তার নেতৃত্বকে তার ক্ষমতাকে আর তার সেনাবাহিনীকে আর আল্লাহ পাক আল আজাব পকড়াও করেছেন আখেরাতে চিরকাল জাহান নামে থাকবে আল্লাহ পাকের আজাব হইতে আছে কবরের জীবনে এমন কোরআনে কেন আল্লাহ পাক বলেছেন এই ফেরাওয়ন এবং ফেরাউনের অনুশাহিত সম্পর্কে আল্লাহ বলছেন যে সকাল বিকাল তাদেরকে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে জাহান নামে নিয়ে গিয়ে হাজির করা হচ্ছে জাহান নামের শাস্তি দেওয়া হচ্ছে এই আয়ত্ত প্রমাণ করে যে কবর আজাবের কথা উল্লেখ করা হয়েছে কারণ এখন বিচার না হওয়া পর্যন্ত সেই জাহান নামে যায়নি কিন্তু আল্লাহ বলছেন যে সকাল বিকাল জাহান্নাম তাদেরকে হাজির করা হচ্ছে জাহান নামে নিক্ষেপ করা হচ্ছে তার মানে জাহান্নামের আজাব কবরের জীবনে আত্মার জগতে আল্লাহ নিয়ে জেল খায় নাই। হতে আছে আল্লাহ পাক তারপরে ইরশাদ করছেন যে হা খাজুল্লাহ নাকালাল আখেরাত আল উলা নাকালাল আখেরা উল উল্লার তফসির যেটা প্রসিদ্ধ তফসির যে দুনিয়াতেও আল্লাহ শাস্তি দিলেন আর আখেরাতে আল্লাহ পাক রবুল্লা আলমিন শাস্তি দিলেন আর কেউ কেউ বলেছেন যে নাকালাল আখেরাত আল উলাহ মানে তার প্রথম বাণী অপরাধের বাণী আর দ্বিতীয় অপরাধের বাণী দুটো বাণী কি ছিল কাররা বলছেন যে প্রথম যুগে সে বলেছিলমালা ইয়ে আমার সংসদ বর্গ আমার পরামর্শদাতারা আমার দেশের গণ্যমান্য লোকেরা মা আলিম তো লাকিমিন এলাহিন গাইরি আমার ছাড়া তো তোমাদের কোনো উপাস্য আমি দেখি না আমি জানিও না যে আর কোন উপাস্য তোমাদের আছে উপাসনা করবে তো আমার কর এই কথাটি বলেছিল তারপরে এই ঘোষণা দিল সে আনা আলা তাহলে প্রথম কথা হচ্ছে আর উলা মানে হচ্ছে তার ওই আগের বাণীটি মা এই দুইটি কথা বলল যার দ্বারা সে নিজেকে এলা উপাস্য বলে দাবি করলো যার দ্বারা সে নিজেকে প্রতিপালক রব বলে প্রভু বলে দাবি করলো আল্লাহ বলছেন তখন তাকে পাকড়াও করলেন আল্লাহ পাকরবুল আলমিন এই অপরাধের শাস্তিতে যারা ভয় করে তাদের জন্য সারা বিশ্ব জানে আর কেমন পর্যন্ত জানবে আর ফেরাউনের সেই মৃতদেহ এখনো আমেশ্বরের মিউজিয়ামে আছে কিন্তু শিক্ষা কি নিচ্ছে অধিকাংশ মানুষ তো আজকে কুফুরিতে লিপ্ত আল্লাহ করে পরকাল কে ভয় করে জাহান্নকে ভয় করে আল্লাহ সামনে হাজির হইতে হবে জবাবদেহী করতে হবে তারা শিক্ষা নেবে ফেরাউনের ঘটনা থেকে আর অন্যরা শিক্ষা নেবে না কারণ এরাই উপকৃত হবে বাকিদের শিক্ষা থাকলেও তারা শিক্ষা নেই না সময় শেষ হয়েছে আল্লাহ পাক রবুল আলম যেন আমাদের ভুল করে দেন কোরআনে শিখার তৌফিক দান করেন এবং সেই অনুযায়ী আমাদের আমল করার তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদেরকে আখেরত সম্পর্কে চিন্তাশীল হওয়ার তৌফিক যেন দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে জন্নতুলফির দহ যেন দান করেন আজমাইন রে কনশর ও শাদু হৌজিও يَطِيبُ কেবল আল্লাহ في رضا ربي السماء عرفت الله ربي اشرق النور بقلبي ما لا شروح حياتي ملء ضاء الله دربي يا لسعدي وهناي يا لفوزي و লকার আপনার আপনার পারে, উট রোড বার্মিংহাম নম্বর শূন্য এক এক তিন দুই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 देख इे श्रेष्ठत शुक्रवार प्रत साढ़े एगारोट पुन सम्प्रचार सकाल साढ़े दस टायशे